বাংলা মানবতা সমাধান জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একজন মৌমিনের তো খারাপ থাকার কোনো সুযোগ নেই সে তার দুঃখের মধ্যে ভালো থাকবে আর সুখের মধ্যে তো ভালো থাকবেই কারণ যদি সে সুখ পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্রিয়া আদায় করে আর শুক্রিয়া তার জন্য কত কল্যাণ নিয়ে আসে অতএব সম্পদ তার জন্য কল্যাণকর হলো ওই নাসো আর যদি সে বিপদগ্রস্ত হয় তখন সে ধৈর্য ধারণ করে আর এই ধৈর্য সবর তার জন্য কত কল্যাণ নিয়ে আসে সুখ তার জন্য লাভজনক দুঃখ তার জন্য লাভজনক সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি ইসলামের চিরসত্য মূল নিয়ে আপনাদের দুয়ারে হাজির হয়েছি একটির পর একটি মূলনীতি নীতি আল কোরআন দিচ্ছে সেটা দিতে আমরা কার্পন্ন করব কেন আজকের বিশ্বের মানুষেরা বিভিন্ন মূর্খতা পোষিত নীতির পেছনে থিওরির পেছনে মতবাদের পেছনে ছুটে গিয়ে গোটা বিশ্বকে চলমে উৎপীড়নে অন্যায় অত্যাচারের রোগ ব্যাধিতে অশান্তিতে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে বর্জন করুন সব মন্দ মতবাদ মিথ্যা মতবাদ মিথ্যা এসব থিউরি এগুলি বর্জন করে কোরআনের চির সত্য এইসব নীতি মূল নীতি ইউনিভার্সাল ল যেগুলো আল্লাহ ঘোষণা করেছেন এগুলোর একটি মূলনীতি হয়তো একটু কেমন কেমন লাগবে আজকের এই মূল নীতিটি। কিন্তু মনে রাখতে হবে এটাই নীতি, এটাই সত্য এটাই হওয়া উচিত এটাই ছিল ভবিষ্যতে এটাই থাকবে বিষয়টি একটু সেন্সিটিভ কিন্তু আমার কোনো ভয় নেই কারণ কথা তো আমার নয় আমি যে নীতি যে মূল নীতি যে থিওরি আজকে নিয়ে আসবো কোরআন থেকে সেটা যদি আমার হতো আমার ভয় থাকতো তা আমার নয় আল্লাহর আল কোরআনে ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তালা এই সুন্দর মূল নীতিটি আমাদেরকে দান করেছেন এই মূলনীতির নীতির উপর যদি আজকের বিশ্ব সমাজ চলে আবার পৃথিবীর শান্তিতে নেয় মতে বরকতে রহমতে ভরে উঠবে ইনশা মানব জাতির জাতির সংকট দূর হয়ে যাবে অন্যত্র রাখা এটা হলো জলুমন নিজের উপর জোলম পৃথিবীর উপরে জোলম আল্লাহর অধিকারের উপর জোলম সে জলুম কেন করবো প্রিয় ভাই বোনেরা আল্লাহ বলেছেন তোমাদের ঘর সমূহের ভেতর তোমরা নারীরা তোমরা ঘরগুলোতে অবস্থান করো ঘর তো তোমাদের জন্য এই পৃথিবীতে ঘর কার জন্য প্রয়োজন হয়েছে পুরুষের জন্য ঘর না হলেও চলে ও তো ফুটপাথে এখানে সেখানে শুয়ে থাকতে পারে মাঠে ঘাটে পড়ে থাকতে পারে মূলত গ তোমার জন্য তৈরি হয়েছে আর পুরুষ ঘরে ঢুকেছে তোমারই জন্য অতএব তোমার ঘর তোমার ধন তুমি করবে কেন ও বুয়ুতি কুন্না আল্লাহ তোমাদেরকে যে ঘর দান করেছেন ও নারী জাতি তোমাদের ঘর তোমরা সামলাও তোমাদের ঘর তোমরা এটা তোমার ড্রাইভিং সিট এই সিট থেকে সরে গেলে অধিকার পাবে না এখানে থাকতে পারলেই তুমি সর্ব অধিকারে তুমি অধিকার প্রাপ্ত হবা ভূষিতা হবা এটা আল্লাহর পরামর্শ এবং তার অর্ডার নারীরা ঘর সামলা হয়নি ও নারীরা তোমাদের ঘর পঁয়ষট্টি নামছর আত্মালা কের প্রথম আয়াতেও ঘরের ক্ষেত্রালা বলেছেন লাখ্রিজু হন বইয় হিননা মানে নারী জাতি নারীর ঘর ঘরটা নারীর নারীদেরকে নারীদের ঘর থেকে উৎপাদন করো না উচ্ছেদ করোনা এমন কোন মতবাদ দিও না এমন কোন মিথ্যা পিছনে নারীদেরকে ছুটিও না যে তারা গর হয়ে যায় সেই ঘরের রাজ এটা তার সাম্রাজ্য এখানকার সে সম্রাজ্ঞী তাকে তার গদিচ্ছুত করে ফেলো না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করোনা এটা তার জন্য উৎপীড়ন নিপীড়ন অর্ণা পি বই কন্যা এবং এই আয়াতের শেষে আল্লাহ নারীদেরকে লক্ষ্য করে বলেছেন। তোমরা বলছেন নারীদেরকে তোমরা শুকনা দাও বসবাসের ঘর দাও মাঠ দিও না ওদেরকে মাঠ দেওয়া দরকার মাঠে তো তুমি আছো আজকে না ওকে ঘর দাও ওর ঘরের দরকার লোহার রড যে কোনো জায়গায় বই থাকতে পারে লোহার রোড নেবে ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছেন আত্মতে কন্যা কার ঘর তুমি কার ঘর ছেড়ে দিবা এটা তোমার ঘর তোমরা তোমাদের ঘরে ও সহ ইজত সহ সম্মান সহ অধিকার সহ তোমার প্রতিপত্তি সহ তোমার রূপ লাবণ্য সহ তোমার মাতৃত্ব সহ তোমার স্ত্রীর বোন তুমি সেখানে কারো মা দাদি কারো কারো মাতামী কারো খালা কারো মামি তোমার কত পদ কত পদবি তোমার এই ঘরের ভিতরে তোমার রাজ্যের সুখ ঘরের ভিতরে লুকিয়ে আছে সমস্ত অধিকার এই ঘরের ভিতরে লুকিয়ে আছে এই ঘর ছাড়বে কেন তুমি তার কথাই ছাড়ছো শয়তানের রাস্তার পাথর টানতে হবে আড়াই মন দু মনুজনের ফুল দিয়ে যদি কেউ পাথরের বোঝা বহন করতে যায় ফুলের বারোটা বেজে গেল ওখানে এই ঘরের মধ্যে যদি তুমি থাকো এই ঘর তোমার জান্নাত একজন নারী তার ঘরের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ সে তার রবের যত নৈকট্য প্রাপ্ত হয় পৃথিবীর কোনো কাজের মাধ্যমে সে এত নৈকট্য পাবে না গৃহের অভ্যন্তরে একজন নারী থাকলে সে আল্লাহ যতটা সন্তুষ্টি লাভ করবে শুধু গৃহের অভ্যন্তরে থাকার কারণে তার ঘরের ভিতরে থাকাটাই বিনা পরিশ্রমের এবাদত আহা কি সুন্দর জিনিস কি সুন্দর মূলনীতি কি সুন্দর থিওরি কি সুন্দর মতবাদ কি সুন্দর বুদ্ধি কি সুন্দর আইন পরামর্শ তো তুমি ঘরে ঘুমিয়ে থাকো শ্রেষ্ঠ তোমার ঘরের ভিতরে থাকাই তোমার সব আরো বেশি ঘরের এক কামরায় পড়ল সব আরো বেশি একেবারে নিজের সোয়ার কামরাই যদি হুজরতে হা সাহি হাদিস ও যদি ঘরের অন্যান্য কক্ষে সালাঁদ না পড়ে নিজের স্বয়ন কক্ষে এই নারীটি সালাৎ পড়ে আল্লাহ সবচেয়ে বেশি সব তাকে সেখানে দেবেন ও করণী বই কন্যা ও নারীর সমাজ ঘরে থাকো আচ্ছা মা হতে হলে কি প্রয়োজন মায়ের জন্য কি লাগে একটা ঘর লাগে গর্বে সন্তান নিয়ে কি রাস্তায় প্রসব করবে রাস্তা উপযুক্ত একটা শিশুকে দুনিয়াতে আনতে হলে তো ঘরের প্রয়োজন প্রিয় ভাই বোনেরা কত সুন্দর মূল্যে আল্লাহ দিয়েছেন তোমরা এটাকে আল্লাহ বলেছেন অজ্ঞতার যুগ প্রথম অজ্ঞতার যুগে আরবদের ইসলাম পূর্ব অজ্ঞতার যুগ পত্তুলিকতার যুগ পাপাচারের যুগ সেই যুগে নারীরা তারা কি করত। মাথায় উন্যা পরতো ঠিকই কিন্তু গলা বুক বাঁধতো না ঘাড় দেখা যেত দেখা যেত এইটুকুত কোরআন বনি তো সেই প্রথম জাহিলিয়তের নারীরা তো এইভাবে হাফ প্যান্ট পরতো না স্কিন টাইট পোশাক পরতো না ফুরুশালী পোশাক পরতো না হাফ প্যান্ট এবং শার্ট এইভাবে তারা পরে বের হতো না তারা আরো শালীন ছিল আরো মার্জিত ছিল এখনকার এই জাহিলিয়তের এক শ্রেণী নারীদের নারীদের মতো তোমরা রূপ প্রদর্শন করে বেরিয়েও না আল্লাহ নিষেধ করেছেন তাহলে বিশ্ব সমাজ ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার স্বামী ধ্বংস হয়ে যাবে তোমার সন্তান সন্ততি ধ্বংস হয়ে যাবে তুমি বর হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি অপেক্ষা করুন হব। অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ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 So if Jesus Christ peace be upon in bed for three days, who control the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. Deekhoon, Dr. Jaqirat Sange Alapkori Today evening, at 6.30am, you are the only one who is Bangladesh. Hai. Peace TV, Bangladesh.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 লাভের উপায় প্রিয় ভাই বোনেরা আবারও হাজির হলাম আল কোরআনের সে চিরন্তন মহা সত্য মূলনীতি নিয়ে অনুতি কন্যা পৃথিবীর ঘর নারী জাতির জন্য তৈরি হয়েছে তারা এই পৃথিবীর হুরিরা সেখানে মণিমুক্ত মাঝে তারা বাস করবে আজকে দেখুন পৃথিবীর যে অশান্তিগুলি আজকে হচ্ছে এর অর্ধেক অশান্তি নারী জাতিকে করার কারণে হচ্ছে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট ক্যানেডি বলেছিলেন যে আমেরিকার ভবিষ্যৎ বড় অন্ধকার নারীরা যেভাবে ঘরের বাইরে চলে গেছে গৃহকে মরুভূমি বানিয়ে দিয়েছে ঘরগুলো আজকে গোরস্থান হয়ে গেছে আজকে ঘরে মানুষ নেই ফ্ল্যাটের পর ফ্লাট খালি পড়ে থাকে ঢুকতে ভয় লাগে ভয় লাগে সেই মানুষ সারা দিন রাস্তায় বেড়ায় ঘরে মন বসে না আজকে ঘরগুলোকে আমরা গোরস্থান বানিয়েছি আহা মানুষের কি করুণ পরিণতি হয়েছে কে এই মতমত দিয়েছে যে নারী পুরুষের সমান নারী পুরুষ নাকি সমান কর্মের সমান সমান অধিকারের সমান মর্যাদায় সমান ইমানের সমান জান্নাত পাবে সেক্ষেত্রে সমান কিন্তু তাদের যে পার্সোনাল বিশেষ প্রত্যেকের জাতির উভয় শ্রেণীর যে কাজ আছে সেখানেও কি সমান কেমনে সমান করবার নারী পুরুষ এক সমান যদি হয় তাহলে ঠিক আছে পুরুষ নারীর দেহে লাগিয়ে দাও নারী অঙ্গগুলি সব পুরুষের অঙ্গে লাগিয়ে দাও সব হিজড়া হয়ে যাক সারা পৃথিবীটা হিজড়ার দেশ হিজড়ার জগৎ হয়ে যাক না কেন পৃথিবীতে অনেক প্রাণী আছে উভয়লিঙ্গ ওদের আলাদা কোনো স্বামী স্ত্রী লাগে না ওরা নিজে নিজে বাচ্চা দিতে পারে পুরুষ সমান করতে চাইলে নারী দেহে পুরুষ অঙ্গ সেট করো আর পুরুষ দেহে নারী অঙ্গ সেট করো তাহলে না সমান হলো এছাড়া সমান কেমনে হলো উনিশশো সালে ক্যানেডি যেটা বলেছিলেন ইন্নামাকবে আমরিকা এটা যে আমেরিকার ভবিষ্যৎ ভয়ঙ্কর দেখছি হারিয়ে গেছে তারা তিনি বলছেন এদের স্কন্ধে দায়িত্ব পালন করার এদের আর কোন যোগ্যতা নেই এদের সাতজন যদি সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য আসে ছয় রিজেক্ট হয়ে যায় কারণ ভোগবাদী জীবন অনৈতিক কাজে জড়িত হওয়ার কারণে অবাধ মেলামেশার কারণে জীবনের সূচনাতে ঈশ্বর পাকা হয়ে যৌবন জীবন ক্ষয় করে এখন কিছুই নেই সাধারণ সৈনিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে সে উনিশশো সালে কেনেডি বলেছিলেন যে আমেরিকার ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমার পরে আমি এমন কোন ক্ষতিকর জিনিস পুরুষের রেখে যায়নি। যে জিনিস পুরুষ জাতিকে ধ্বংস করতে পারে নারীদের পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বেশি ধ্বংসাত্মক যদি পুরুষরা নারী জাতিকে কন্ট্রোল না করে এইভাবে এইভাবে বেলেল্লাপনা বেহা আপনা স্কিন টাইট পোশাক হাফ প্যান্ট শর্ট কামিস অর্ধ উলঙ্গ হাদিসের ভাষায় সহিমের হাদিসিয়া এমন টাইট শার্ট প্যান্ট পরে দূর থেকে মনে হয় জানো সে উলঙ্গ এখন তো উলঙ্গদের গ্রাম উলঙ্গ একদলকে বলেছিলেন কোন নিকৃষ্ট বানরে পরিণত হাজার স্বভাব চরিত্রে মানুষ বানর বানিয়ে ফেলা হয়েছে ইমাম আবিদিন একটা হাদিস বহনা করেছেন ইমসাখো কৌমিনা শিল্পী ইত্যাদির নামে চরিত্রহীন তার চূড়ান্ত পর্যায় নিয়ে গেছে দোতারা সেতারা আর গায়িকা নায়িকা এটা হলো সভ্যতা এই সভ্যতার অসভ্যতায় যারা ডুবে যাবে এদেরকে আল্লাহ জমানায় বানস্যুকর বানিয়ে কংগ্রেসে তারা একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে যে রাষ্ট্রের অধিকাংশ দুর্ঘটনাগুলি মার দাঙ্গা বায়োলেন্স যেগুলো ঘটে এগুলোর মূল দায়ী হলো নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ তালা নারীর জন্য সে গিয়ে অভ্যন্তরে মা হবে নবী করিম সালাম একদিন আপনাদের সন্তানদের লালন পালন করি আপনাদের সম্পদ রক্ষা করি আপনারা হজে যান আপনারা উমরা যান সর্বোপরি জেহাদে যান আমরা ঘরে থাকি আমরা যেতে পারি না তবে আমরা যে আপনাদের এসব জিনিস আপনাদের অবর্তমানে রক্ষা করি ফাহলান আজরি আমরা ধারণাই করে নি একজন নারী এত সুন্দর প্রশ্ন করতে পারে ঠিকই ইয়ারসুল্লাহ অত্যন্ত সুন্দর প্রশংসা করেছে তখন নবীজি বললেন এ এই নারী শোনো তোমরা পরিপূর্ণ পুরস্কার পেয়ে যাবে এই ঘরে যদি তোমরা তোমাদেরকে দান করবে সেই নারী খুশি হয়ে নবীজির সামনে থেকে বিদায় নিলেন দেখুন তারা কত উচ্চ শিক্ষিতা ছিলেন নবীজির স্ত্রী আয়সা উমে সালমা জয়না এদের মতো মহিষী নারী পৃথিবীর ইতিহাসে কয়জন তারপর আয়সা রাধিয়ান্যাদা বা নারীরা কি বলেছিল যে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে রাস্তার ইটার পাথর আমাদেরকে ভাঙতে হবে রাজধানীর আসন ছেড়ে এখন রাস্তার মহামারী এবং বিভিন্ন ভয়ঙ্কর রোগ ব্যাধির মুখোমুখি হয়েছে এই অবাধ নারী পুরুষের মিলামেশার কারণে কি প্রয়োজন ছিল এই কথা কি বিশ্বাস হয় না মকর্ণি বুতি কুন্নওয়ালা তর ফেটে যেতে চায় এসব কথা শুনলে এগুলো কি শুরু হয়েছে মানব জাতির মধ্যে আমরা কি জানি না তালামের জাতির যৌন বিকৃতির কারণে আকাশ থেকে পাথর বর্ষণ করে এবং তাদের ওই গোটা বস্তি পঁচাত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার করে দেওয়া হয়েছিল সাজানো পাথরের পর পাথর মেরেছি এদের উপরে বাড়ি এদের মতো যৌন অত্যাচার যৌন বিকৃতি যারাই করবে যে যুগেই করবে ওই জালিমদের থেকে ওই পাথর দূরে নয় আসতে কয়েক মঙ্গলের দরকার শুধু অর্ডারের বাকি কেমতের আগে এসব বিকৃতির উপরে পাথর বসান হবে হাদিসের মধ্যে রয়েছে সই হাদিস তিরমি জীবনিত হাদিস অন্যান্য হাদিস দ্বারা এটা সমর্থিত হয় কথা নবীজি বলে ওই মহাপারা যখন তোমরা আক্রান্ত হবে আমি পাও। সেই মহাপের মধ্যে প্রথম নম্বর হলো নেমাদও যখনই নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবচার লিভিং টুগেদার বয় ফ্রেন্ড কালচার অবাধতা তখন তখন মহামারী ছেয়ে যাবে সেই সমাজে আজকের সিফিলিস আজকের গনরিয়া আজকের এইডস আজকের অজানা যৌন রোগ এগুলি তো আমরা জানি যদি মানব জাতি তবা না করে আরো এমন ভয়ঙ্কর রোগ আসবে মেডিকেল সায়েন্স তাদের সফলতায় যদি আকাশের চাঁদ পর্যন্ত পুরুপুরুষদের মধ্যে এই জাতীয় মহামারী কখনো যায়নি তারা নামও শুনেনি রকম সব নিত্য নতুন মহামারী মানব জাতিকে গ্রাস করবে যৌন বিকৃতি জিনা ব্যবীার নারী পুরুষের মেলা মেসা যখন শুরু হবে তখন অথবা নারী জাতি আল্লাহর অস্তে আমাদের মা উচিত তাদের মর্যাদার গৃহে ফিরে যাওয়া এত ব্যাখ্যার দরকার নেই সোজা কথা স্পষ্ট কথা কন্যা নারী সমাজ ঘরে অবস্থান করো আমার সময় নেই সময় শেষ হয়েছে না হলে আরো অনেকগুলো দিক তুলে ধরতাম প্রিয় ভাই বোনেরা আজকে কোরআনিক মূলনীতিটি আপনাদেরকে দিলাম শুধু আক্ষরিক অর্থটি বুঝলেই যথেষ্ট নারীদের অবস্থানে এখানে শুধু প্রয়োজনে তারা বাইরে যাবে প্রয়োজন নাই তারা ঘরে থাকবে ঘরে থাকাটাই তাদের এবাদত মানব জাতির তারা মা হবে তারা মানব জাতির দাদি হবে নানি হবে তাদের কোলে বিশ্বের সব জ্ঞানী গুণী আলিম ওলামা নবী অলি আউলিয়া বিজ্ঞানী রাষ্ট্র তাদের কোলে তো আসছে তাদের গৌরবের জন্য এটাই তো যথেষ্ট এই আল্লাহর বিধান মানলে আকাশের বরকতের রহমতের নিয়মের দুয়ার আল্লাহ কোলে দিবেন। চলার পথের পাথে হিসাবে গ্রহণ করুন আল্লাহ তালা তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত नाम करो जकत दिए सम्पद के विशुद्ध कर